আহ জামাতদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়া বিলি ওয়া জাজ ইমা আমরা পুনরুতানের উপর ইমান রাখি এবং কেয়ামতের দিন মানুষের আমলের প্রতিদান পাবে তার উপর আমরা ইমান রাখি আরও ইমাম রাখি ইমান রাখি আরও আর্দুর উপরে আর্দুলো পেশ করা যে আমল নাও পেশ করা হবে ওয়াল হিসাব হিসাবের উপরে ইমান রাখি ওয়া কেরা কিতাব কিতাবের কিতাব পড়তে হবে বলা হবে কি সেটার উপর ইমান রাখি ওয়াব এবং মানুষের সব পাবে শাস্তি পাবে এইটার উপর আমরা ইমান রাখি ও এরপর আমাদের ইমাম বলছেন ও হাউদুল্লা আক্রমা হল্লাহআ রিয়াস উম্মত হাকুন ও সুল্লা সাল্লা স্লামকে যে আল্লাহ তালা হাউজ দিয়েছেন তার উম্মতকে উদ্ধার করার জন্য পানি পান করানোর জন্য এবং এটা দিয়ে তাকে সম্মানিত করেছেন তারপর আমরা ইমান রাখি অন্যভাবে আমরা ইমান রাখি আর সাফা আল্লা আলম হক উন কামার উয়েফুল আখবর যে সাফাৎ সাফাহের অধিকার রসুল্লাহ সাল্লামের জন্য রেখে দিয়েছেন যে তিনি আখেরাতে সেটা ব্যবহার করবেন এটা হক যেমনভাবে বিভিন্ন হাদিসে এসেছে কেয়ামতের পর্বে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করছিলাম যে কেয়ামত অবশ্যম্ভাবী কেয়ামত হবে ए पक्ष विभिन्न जौतिक दलिल पेश कर विशेषकर प्रथम जो दलिटी दिए हम आल्ला कुरने करिमे क्या निजे घोषणा कर এবং বিভিন্নভাবে কখনো শপথ করে কোন সাধারণভাবে বিভিন্নভাবে তিনি সেটা ঘোষণা করেছেন সেই জন্য কেয়ামত অবশ্যম্ভাবী এক নম্বর দলের সেটা আমরা দিয়েছি দ্বিতীয় দলের দিয়েছি যে প্রথম যিনি সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম আল্লাহ তালা কোরআনে ক্যারেমেটা ব্যবহার করেছেন যে আফাইন আবিল খালকল আউ বালহুম ফিলাব সিমিন খালকিন জেদিদ অর্থাৎ তারা প্রথম সৃষ্টিকে যদি অস্বীকার করতে একটা কথা ছিল প্রথম সৃষ্টি তারা মেনে নিচ্ছে তাহলে প্রথম যদি আল্লাহ সৃষ্টি করেন দ্বিতীয়বার সৃষ্টি করে তিনি সক্ষম এতে সন্দেহ করার কিছু নেই সন্দেহ করা যাবে না দ্বিতীয় এই দলিলটি বিভিন্ন কোরআন আয়াতের হাদিস দিয়ে কোরআন আয়াত দিয়ে এবং রস উল্লাহ আসলাম হাদিস দিয়ে আমরা প্রমাণের চেষ্টা করেছি তিন নম্বর যে আমরা দলিল পেশ করেছি যে অবশ্যই পুনরুত্থান সম্ভব এবং পুনরুত্থান সংগঠিত হবে এবং এতে এতে সন্দেহ করার কিছু নেই তার প্রমাণ হিসেবে দেখিয়েছি যে বড় সৃষ্টিগুলো যদি আল্লাহ তালা সৃষ্টি করতে সক্ষম হবেন তা আমাদের মত যারা জীবজন্তু প্রাণী এদেরকে পুনরায় সৃষ্টি করতে আল্লাহ আরও সক্ষম এতে কোন রকমের সন্দেহ করা যাবে না এর উপরেও আমরা কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে দলিল পেশ করেছি চতুর্থ যে দলিলটা আমরা পেশ পেশকুষিত হচ্ছে যে আল্লাহ তালা মানুষকে এক অবস্থা থেকে সৃষ্টিকেও এক অবস্থা থেকে আরো অবস্থায় নিয়ে যেতে পারেন छोट अवस्था तीन एक रकम मायर पेटे एक रकम छो दिया रकम होवक वृद्ध हो आन आगे अवस्था दुरबल अवस्था फिर गे आल्ला अवस्था फिर যে আল্লাহ তালা দুনিয়াতে শস্য শ্যামল করে আবার তৈরি করতে পারেন সবকিছু আবার শস্যগুলো আবার শেষ করে দিতে পারেন একবার সেগুলো অত্যন্ত ভালোভাবে সেগুলো উৎপন্ন হয় পরবর্তীতে আবার সেগুলো শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় এগুলো সে আল্লাহ তালা আল্লাহতালার পক্ষে সবকিছুই করা সম্ভব তিনি পুনরুত্থান ঘটাবেন এর প্রমাণ আমরা কোরআন করিম থেকে দিয়েছি আল্লাহ সেটা উল্লেখ করে পুনরুথান সম্ভব সেটা আল্লাহ করেছেন এবং তিনি বলেছেন যে এইটা এই আখেরাত ইমানের পর তিনি কোরআনে করিমে এই বিষয়ে অনেকগুলো দলিল তিনি পেশ করেছেন পঞ্চম যে জিনিসটা আমরা পেশ করছিলাম এবং সেখানে এসে আমরা গত পর্বে থেমেছিলাম তা হচ্ছে आल्ला दुनिया बुके बेसू निदर्शन दिए जार माध्यम दुनिया बुके मृत्यु कुरान करीम उल्लेख कर घटना उल्लेख कर जीवित कर मध्य कैकड़ी घटना उल्लेख असुविधा नहीं विषय धारा रक्षार्थे कटना उल्लेख कर आलोचना फिर जाब দর্শকবৃন্দ পর আমরা বলেছিলাম যে আল্লাহ মুসা আলহ সালাম যখন তার কওমের সত্তর জন লোককে নিয়ে যখন তুর পাহাড়ে গেলেন যে সেখানে আল্লাহ তালা কিতাব দিবেন তোমরা প্রত্যক্ষ করবে সে কিতাব আসবে অর্থাৎ তাওরাত আসবে তোমরা প্রত্যক্ষ করবে তখন তারা সেখানে গেল যাওয়ার পরে তাদের মধ্যে হট্টকারীটা বেড়ে গেল তারা বাড়াবাড়ি করে বলল বললো লাখা হাত্তা আল্লাহ জাহারা আল্লাহকে স্পষ্ট না দেখলে আমরা আল্লাহ ইমান আনবো Allah একথা বলে দিল বলে দার ফার আল্লাহ তাল্লাহ তাদেরকে শাস্তি দিলেন আল্লাহ তালা বলেন ফা আজাতন তুমা তেশ কর তারা তাদেরকে সারা কাফেলো ফেলো অর্থাৎ বজ্র পেল বজ্র তাদেরকে ধ্বংস করে দিল দেখছিল তারা তারপর আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করলেন মৃত্যুর পরে তাদের যাত্রায়াতের সুক্রিয়া আদায় করে ঘটনাটা ঘটছিল এরকম যে তখন তারা বলেছিল যে আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে সরাসরি দেখতে চাই কিন্তু দুনিয়ার বুকে আল্লাহকে কেউ সরাসরি দেখতে পাবে না কারণ হচ্ছে আল্লাহ তালা সেটা আখেরাতে নামত হিসেবে রেখে দিয়েছেন জাননাতে আমরা প্রত্যেকে আল্লাহ তাল্লাহকে দেখতে পাব যারা জান্নাতে যাবেন আল্লাহ তালে ওরা দেখতে চাওয়ার কারণে অতিরিক্ত জিনিস চাওয়ার কারণে যে জিনিস তাদের সম্ভব আল্লা তারা তাদেরকে শাস্তি দিলেন সে শাস্তি তারা তখন মারা গেল তখন বললেন যে আল্লাহ এমনিতেই তারা আমার ব্যাপারে কঠিন অবস্থায় আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন তারা বিভিন্ন রকমের কথা রটাচ্ছে এখন যদি এরা মরে যায় ইনহিয়া ফিদনাহাম তাসাউদ্দিমিয়া আপনি আমাদের ওলি আপনি আমাদের মুরব্বী আল্লাহ এদেরকে অবস্থায় রেখে গেলে আমার আমার কি হবে আপনি এদেরকে আবার জীবিত করে দেন মুসাই আল্লাহলাম দোয়ার কারণ আল্লাহ তালা জীবিত করলেন তারা মারা গেল জীবিত হল দেখিয়ে দুনিয়ার বুক আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে আল্লাহ তালা কিভাবে মরা মানুষকে জীবিত করেন সেটা প্রত্যক্ষ করলেন এবং তারা তখন পরবর্তীতে জীবিত হয়েছিল এবং তাদের কমের কাছে ফিরে গিয়েছিল তা জাতির কাছে গিয়ে তারা প্রমাণ করে দিয়েছিল যে আমরা Uh, आम्रा, आम्रा देखे तो अवती आव, देखे आल्ला तला निदर्शन द्वितीय निदर्शन कुरान कार्यम भाई जब बरिसोक निहत हो निहत हारे তাকে কে হত্যা করেছে এটা কোন দলই তারা পাচ্ছিল না তখন আল্লাহ বললেন যে যে একটি গরু করতে সে গরুর কাহিনী আপনারা মধ্যে পড়ে নেবেন সেখানে বিস্তারিত দেখবেন শেষ পর্যন্ত তারা একটি গরু জবে করলো এবং আল্লাহ তালা বললেন যে খুলনা দ্রৈবহ বার দিহা গরুর একটি অংশ দিয়ে তোমরা একে আহ এর শরীরে আঘাত করো আঘাত করার কারণ সে জীবিত হল জীবিত হয়ে জীবিত হয়ে সে বলে দিল যে আমার হত্যাকারী হচ্ছে অমুক আল্লাহ তালা এই জন্য বলছেন আমরা আল্লাহ তালা এইভাবে মৃতদেরকে জীবিত করেন এবং সে তোমাদেরকে আল্লাহর নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বিবেক বিবেক তোমাদের শানিত হতে পারো তোমরা বিবেক দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারো কোরআন কারিমে আল্লাহ তালা সেটা উল্লেখ করে দিয়েছেন অর্থ হচ্ছে যে কিভাবে মৃতকে জীবিত করা আল্লাহ আল্লাহ নির্দেশ সেখানে জীবিত হয়ে গেল লোকটি কিন্তু গরু জব করা হোক তার একটি অংশ দিয়ে তারকে আঘাত করা হোক তাহলে সে জবাব দিতে পার তাহলে সে উত্তর দিতে পারবে জীবিত হয়ে কথা বলবে ঠিক এই আল্লাহ তালা সেখানে একটা নিদর্শন দেখালেন যে কিভাবে তিনি মৃতকে জীবিত করেন সুতরাং মৃতকে জীবিত করা কোন কঠিন কিছু নয় আল্লাহর জন্য সেটা একেবারে সহজ কোরআন করিম আল্লাহ আরো যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন দাদি তিনি কিভাবে আল্লাহ কিছু মানুষকে জীবিত করে আবার আখেরাতেও তাদেরকে জীবিত করতে পারেন সক্ষম সেটা আল্লাহ তালা কিছু নিদর্শন দেখিয়ে দিয়েছেন তর একটি হচ্ছে আল্লাহ তালা বলেছেন আলমতাই খরাজুম দিয়ার হি মহম উলুফার আল মহমদ ফকর আলহামুল্লাহ মুহিয়া ইনফাদ আপনি কি দেখেননি আপনি কি দেখেননি যে তাদের দিকে যারা বের হয়েছে হাজারের তারা তারা হাজার হাজার বের হয়েছে মৃত্যুর ভয়ে তারা পালিয়ে যাচ্ছিল আল্লাহ তাদেরকে সেখানে বললেন মরে যাও মরে গেলেও আল্লাহ তারা তারপর তাদেরকে জীবিত করলেন এই ঘটনা বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে আমরা শুধু এটাই বলব যে এরা আল্লাহ তারা কোন এক জনপদকে পুরোপুরি তারা আল্লাহর নির্দেশনাকে আল্লা আল্লাহ মনে করছে আল্লাহালা তাদেরকে ধ্বংস করবেন না না যদি পালিয়ে যান তারা পালার চেষ্টা করলো কিন্তু আল্লাহ মৃত্যু মৃত্যু দেওয়ার পর আবার তাদেরকে জীবিত করে দেখালেন যে তিনি দুটাই তিনি করতে সক্ষম মৃত্যু দিতে সক্ষম তিনি আবার জীবিত করতে সক্ষম এরকম আরেকটি ঘটনা আল্লাহ তাল্লাহ করল্লেখ করেছেন সেখানে দেখা গেছে যে এক লোক এক বিরান জনপদ দিয়ে যাচ্ছিলেন তিনি যাওয়ার সময় দেখলেন যে পুরো এলাকা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তখন তার মনে হলো যে এই ধ্বংসপ্রাপ্ত এলাকা কিভাবে আবার পুনর্জীবিত হবে তিনি সেটা নিয়ে আশ্চর্য হচ্ছিলেন এমন সময় আল্লাহ তার উপর ঘুম ঘুম তার উপর দিয়ে দিয়ে দিলেন ঘুম আসলো তার তিনি সেখানে ঘুমিয়ে গেলেন তার গাধা থেকে নেমে ঘুমিয়ে গেলেন তার খাবার সেখানে রেখে দিলেন আর সেই ঘুমে তিনি উঠলেন এমন সময় উঠলেন উঠার পরে দেখলেন যে তার গাধা নেই গাদা মাটি হয়ে গেছে এমন কি তার খাবার পানীয় যেটা আছে সেটা ঠিকই আছে নষ্ট হয়নি তিনি ঘুম থেকে উঠে উঠে তখন আল্লাহ তালা ফেরস্তা ফাটিয়ে জিজ্ঞাসা করলেন তাকে যে তুমি কতদিন ছিলে ঘুমে সে বলল আস তুই ইমান আও বাড়া দে একদিন অথবা একদিনের কিছু অংশ আমি ঘুমিয়ে কাটে তার ধারণা হয়েছিল এই জন্য হুঁশ হয়েছিল তখন যখন যখন সে ঘুমিয়েছিল তখন যে টাইম ছিল পরের দিন অন্য টাইম দেখতে পাচ্ছিল এর অর্থ হচ্ছে সে মনে করছে যে কিছু অংশ বোধহয় দিনের কিন্তু আল্লাহ তাহলে তাকে বললেন যে না বাল্লা বিস্তমি তুমি একশো বছর তুমি এখানে কাটিয়েছো এই তুমি এই ঘুমে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল তুমি একশো বছর পরে তুমি এখানে জীবিত হচ্ছ দেখো তুমি মৃত হয়েছ আবার জীবিত হয়েছ তেমনি ভাবে আমি তোমাকে দেখাবো কিভাবে এই তোমার তোমার এই ইটাকে গাধাটাকে আমি জীবিত করি এবং সেটাকে আবার সেটাকে হাড় গোড়ের মধ্যে আবার কিভাবে গোস্ত সেটার উপর দিয়ে কীভাবে গোস্তের প্রলেপ দিই এবং সেটাকে জীবিত তারপর তিনি বললেন যে আরো আশ্চর্য বিষয়ে তুমি দেখো যে তোমার খাবার ঠিকই রয়েছে পছন্দ ধরে নষ্ট হয়নি এবার আল্লাহ তালা দেখিয়ে দিন তিনি সবকিছু করতে সক্ষম এবং তিনি পুনরুত্থান ঘটাবেন এটাই এটাকে আজরার ঘটনা বা অজায়ের ঘটনা বলে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে قرآن الكريم الله تعالى أو الذي مر على قرية وهي خاوية على عروشها قال أنه يحي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبست قال لبست يوما أو بعض قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر الى حمارك ولنجعلك آيات للناس وانظر إلى الزام كيف ننشذها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير এই ঘটনা ইতিহাস খ্যাত হয়ে রয়েছে এবং এটা সবাই যারা বিশেষ করে দেয়ানাতে বিশ্বাস করে তিনি বিশ্বাস করে ইহুদি নাসারা এবং মুসলিম সবাই বিশ্বাস করে যে এরকম ঘটনা ঘটেছে এবং তিনি তার নাম ইহুদি এবং নাসারা বলে থাকে তার নাম হচ্ছে আজরা মুসলিমরা অনেক সময় তার নাম অজায়ের বলে থাকে এবং অন্য কেউ হতে পারে এটা সুনির্দিষ্টভাবে বলার কোন সুযোগ নেই সুন্দর ভাবে কোন নস করি সত্য যে একজন ব্যক্তি ছিল এবং তাকে আল্লাহ করেছেন যে কিভাবে মৃতকে তিনি জীবিত করেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন আহ এরপরে আরেকটি ঘটনা করা আল্লাহ তারা উল্লেখ করেছেন যে কিভাবে তিনি মৃতকে জীবিত করে থাকেন ইব্রাহিম আল্লাহ সালাতু আসালামের ঘটনা সেখানে দেখা গেছে ইব্রাহিম আল্লাহ আলাহ সালাতুসলাম তিনি বললেন যে আল্লাহ আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন ইব্রাহিমকে আল্লাহ তালা বললেন তুমি কি ইমানি ইব্রাহিম আমি অবশ্যই ইমার এনেছি তবে আমি দেখতে চাই কিভাবে সেটা সংগঠিত হয় ইব্রাহিমকে আল্লাহ তালা দেখান তিনি বললেন চারটি পাখি নাও পাখি নিয়ে সেটাকে পোষ মানাও সেটাকে ভাগ ভাগ করে বিভিন্ন জায়গায় রেখে আসো পাহাড়ের উপর তারপর তুমি ডাক দাও দেখবে কি হয় তিনি সেভাবে ডাক দিলেন সেগুলি আসে একাকার হয়ে গেল একসাথ হয়ে আবার সেগুলি আবার পাখি হিসেবে উড়ে চলে গেল এভাবে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালাতামেরকিন বাড়িয়ে দিলেন যদিও তার ইমান সম্পূর্ণ তিনি দেখতে চেয়েছেন যে কিভাবে আল্লাহ তালা জীবিত করেন মৃতকে তিনি দেখাবেন এটা আমাদের জন্য একটা বিরাট প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তালা অবশ্যই মৃতকে জীবিত করবেন অন্য আরেকটি ঘটনা কোরআনকারী এসে যেটা হচ্ছে ইসা আলাহ সালাতাম তিনি পাখির সুরতে তৈরি করতেন মাটি মাটির মাটির পাখির সুরত দিতেন মাটির মাটির মাখির সুরত দিয়ে তারপর তিনি সেটাকে ফুঁ দিতেন আর সেটা পাখি হিসেবে উড়ে চলে যেত এই ঘটনা আজ পর্যন্ত তার কোন বিকল্প কেউ দেখতে পাইনি ইসর হাতে আল্লাহ তালা এই মর্যেজা এই মর্যেজা দেখিয়ে দিয়েছেন যাতে করে সেখানকার মানুষ ইমান আনে তখনকার বন ইসালী ইমান আনে এবং তারা মনে করতে পারে যে আল্লাহ তালা পুনরুত্থান ঘটাবেন আল্লাহ তালা পুনরুত্থান ঘটাবেন এবং প্রত্যেককে আল্লাহর সামনে যেতে হবে কাহ অর্থাৎ আমি তোমাদের জন্য পাখির সুরত দিয়ে মাটি দিয়ে কিছু জিনিস বানাই বানিয়ে বলি ফান ফুকুিয়ে সেখানে ফুঁক দে আমি জম্মান্ধকে অন্ধমুক্ত করি এবং আমি শেতরকে সুস্থ দেই অর্থাৎ তাকে মুক্ত করি আল্লাহর নির্দেশে ওহিল মাউতা এবং মৃত মানুষকে জীবিত করেই আল্লাহ নির্দেশে অর্থাৎ আল্লাহ নির্দেশে তিনি এই গাছগুলি করে আল্লাহ হুকুমে আল্লাহ তালা হুকুমে হয়ে যাও বললে সেটা হয়ে যেত এই যে মৃত মানুষকে জীবিত করতেন তিনি দেখা গেছেন কখনো কোন কবর কাছে গিয়ে বলতেন যে তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে জীবিত হয়ে তার অবস্থা বর্ণনা করত এটা দেখিয়ে দিলেন তিনি যে কীভাবে আল্লাহ তালা পুনরুত্থান ঘটাবেন এবং তার পুনরুত্থান ঘটানো সত্য নবীদেরকে এটা দিয়ে তিনি আখের হাতের নিদর্শন স্বরূপ তা পেশ করলেন আল্লাহ তালা কোরআন করিমে আরো যে সমস্ত করেছেন বড় ঘটনা একটি আসাহাবে কাহের ঘটনা আসাহাবে কাহ হচ্ছে কিছু মানুষ ছিল তারা কিছু যুবক ছিল তারা আল্লাহর ইমান রাখছে ইমান তাদের অত্যন্ত কঠোর ছিল সেই সময় যারা মূর্তি পুজার দিকে তাদের আহ্বান জানিয়েছিল তারা বলছে যে লালনা দুরাহিন্দ ইলাহান সততা আমরা তো কখনো আল্লাহ ছাড়া কাউকে ইলাইসব ডাকব না তো কঠিন ভুল আমরা করবো এই ভুল আমরা করব না আল্লাহ তালার সাথে আমরা কাউকে শহীদ করতে পারব না এই যুবকগুলো যখন তার সময় নিল ঠিক আছে আমাদেরকে সময় দেওয়া হোক ঠিক সময় দেয়া হলে তারা তখন পালাতে জালেম থাকলো থেকে পালাতে পালাতে তারা কোথাও জায়গা না পেয়ে এক গর্তের ভিতরে ঢুকে পড়লো পাহাড়ের গর্তের ভিতরে ঢুকার পরে তারা সেখানে ঘুমিয়ে পড়ল। সেই ঘুম তাদের বহু বছর পর্যন্ত সেখানে অবস্থান করতে হলো কেউ বলছেন ৩০৯ বছর কেউ বলছেন দশ বছর যত বছরই হোক তারা সেখানে অবস্থান করলো এর পরবর্তীতে তাদের ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে एके अपर के तरा जिज्ञासा कर ला कतदिन घूमे छापर के बलो एक दिन अथवा दे दिन जाना आल्ला जाने कारण जा अवस्था देखा जाने खूब बसिदीद खिदा फिल्म খাবার জন্য শহরে লোক পাঠালো তারা তখন শহরে যখন এই যেই মুদ্রা নিয়ে গেছে এই মুদ্রা বহু বছর আগে এই জন্য লোকরা তাদের কোতোয়ালের কাছে নিয়ে গেল তাকে ধরে কোতোয়াল নিয়ে বাদশা পর্যন্ত পৌঁছে দিল তারা তখন তারা বললো যে আমরা খাবার লাগবে না আমাদের আমাদের গর্তে ফিরে যেতে যান আমার ভাইদের কাছে যারা শুয়ে আছে ওখানে অপেক্ষা করছে তাদের কাছে আসলো আসার পরে দেখলো যে তারা ভিতরে ঢুকে দেখে তারা ঘুমিয়ে পড়ছে তিনিও শুয়ে ঘুমিয়ে পড়লেন আর বাদশাহ সেখানে ঢুকে দেখলেন যে কেউ কেউ তার নাম বলেছেন দাঁড়িয়ে যে নামে হোক তিনি ঢুকে দেখলেন তারা ঘুমিয়ে তারা বললেন যে এখানে আল্লাহর অলিরা শুয়ে গেছে এরা আল্লাহ সত্যি এর অর্থে আল্লাহর বান্দা ছিলেন নিঃসন্দেহে এই তারা সেখানে মসজিদ নির্মাণ করতে করতে জোর করে তারা মসজিদ নির্মাণ করল আল্লাহর নির্দেশনা ব্যতীত কারণ মৃত মৃত মানুষের কবর মসজিদ নির্মাণ করা বৈধ নয় তারা সেটা করল আমাদের দশ বছর ৩১০ তিনশো নয় বছর আল্লাহ তালা তাদেরকে মৃত করে রাখলেন এই মৃত করে রাখার পরে আবার জীবিত করলেন এটা প্রমাণ করে যে আল্লাহ ঘটাবেন পুনরুদ্ধার করতে ঘটাতে সক্ষম এই আল্লাহ সেটা উল্লেখ করেছেন আল্লাহ তারপর তাদেরকে আমরা জীবন দিলাম যাতে করে তারা জেনে নেয় আসো আলী মায়াল বিশু আমাদা যে দলের মধ্যে কারা গণতে পারে তারা কতদিন পর্যন্ত এই ঘুমন্ত অবস্থায় কাটিয়েছে এটা সুস্পষ্ট বের করতে পারে দেখি কতজন তারা বুঝতে পারে অন্য আয় আল্লাহ তালা বলেছেন ওকেদালকে বায়োম একজন বলল কতক্ষণ তোমরা ঘুমিয়েছিলে কলিস বললো যে আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়ে কাটিয়েছি কল রব্বুম আয়মা বিস্তুম তারা বেশি দিন কতদিন এখানে অবস্থান করেছ অন্য আয়তা আল্লাহ তারা বলছেন তারা তিনশো বছর পর্যন্ত এই গুহার মধ্যে কাটিয়েছে একটি তিনশো বছর পর্যন্ত আল্লাহ তাদের শরীরকে মুক্ত রেখেছেন কোন রকমেই তাদেরকে কিছু খায়নি নষ্ট করেনি এবং তিনশো বছর পর্যন্ত তাদের শরীরকে আল্লাহ হেফাজত করেছেন এবং সেটার মধ্যে আবার রুফকে দিয়েছেন তারা আবার জীবিত হয়েছে এবং তারা আবার মাঠে গেছে তারা খাবার কিনতে গিয়েছে এ এসবই প্রমাণ করে যে আল্লাহ তালা আবার তারা মৃত্যু মৃত্যুপ্রাপ্ত হয়েছে এর অর্থ হচ্ছে আল্লাহ তালা আবার পুনরায় পুনরুত্থান ঘটাতে সক্ষম এবং তিনি সেটা করেও দেখিয়েছেন দুনিয়ার বুকে বিভিন্ন নিদর্শন তিনি দেখিয়েছেন অনুর আর অনুর আরেকটি বড় নির্দেশন হচ্ছে আল্লাহ তাল মৃত যা কখনও জীবিত ছিল না এমন জিনিসকে তিনি জীবন দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেছেন যে মুসা আলাহিসু আসাল্লামের যে লাঠি ছিল সেটাকে তিনি সাপে পরিণত করে দিয়েছেন মুসা আল্লাহিসের লাঠি জীবিত ছিল না মরা ছিল মরা কাঠ ছিল সেই মরা কাঠটিকে তিনি সাপে পরিণত করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তিনি মৃতকে জীবিত করেন সেই জন্য আমরা আমাদের ইমান রাখতে হবে যে আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ আরো কয়েকটি নির্দেশ উল্লেখ করব যেখানে সুস্পষ্ট করা হয়েছে যে মৃতকে জীবিত করতে আল্লাহ তালা সক্ষম এবং এর উপর আমাদের ইমান রাখতে হবে এবং কার বিরোধিতা করে সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা করব আল্লাহ ততক্ষণ আপনাদেরকে সুস্থ রাখুন ও আহরুদুল্লাহুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ